দুটো জাহাজে চাপিয়ে বাণিজ্য করতে বেরোবে কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজ টুপি হলো আর সর্বস্ব হারিয়ে সে গরিব হয়ে গেল এখন সম্বল বলতে তার ছেলে আর নিজের একটা জমি একদিন বিকেলে সে তার জমিতে বিশ্রাম নিচ্ছে হঠাৎ তার কাছে একটা এলো। নাম বন্ধু এত কেন তুমি তোমার মনে কিসের এত কষ্ট আমি সব ধন সম্পদ হারিয়েছি ছেলের জন্য দুশ্চিন্তা হয় আমার তোমার যা ইচ্ছা তাই চাও সেটাই তুমি পাবে তার বদলে তার পা জড়িয়ে ধরে সে বুঝতে পারল যে ভাবনা চিন্তা না করে সে কত বড় ভুল করেছে প্রচন্ড ভয় পেয়ে গেল সে নিজের ঘরে গিয়ে সিন্দুক খুলে দেখল যে সেটা খালি স্বস্তির ফেলে ভাবল যেহেতু এখনো কিছু আসেনি তাই যখন আসবে সে নিতে অস্বীকার করবে কিন্তু কিছুদিন পরে সে সিন্দুক খুলে দেখে যে এখন সে সে অনেক বেশি আর তাতে আনন্দে হয়ে ওঠে। আরো বছর পর সেই দিনটা এলো যখন সদাগরকে তার ছেলেকে বামনের হাতে তুলে দিতে হবে বাবা আজ তোমাকে আমার একটা খুব বড় ভুলের কথা বলতে চাই বাবা চিন্তা করোনা আমাদের কোন রকমের কোন ক্ষতি হবে না আগের দিন রাতে সদাগরের ছেলে স্বপ্নে এক পরিকে দেখেছিল যে ভবিষ্যৎবাণী করেছিল যে সে প্রচুর ধন সম্পদ লাভ করবে আর বলেছিল তার জন্য তাকে কি কি করতে হবে সব কথা শুনে সে তার বাবাকে নিয়ে সেই জায়গায় গেল যেখানে তার বাবার তাকে বামনের হাতে তুলে দেবার কথা সে তার বাবাকে বসিয়ে নিজেদের চারদিকে একটা বৃত্ত এঁকে দিল বামুন এলো আর তার প্রাপ্য জিনিস দাবি করল এক জাদুমন্ত্রের শক্তি বামনকে কিছুতেই সেই বৃত্তের ভেতর ঢুকতে দিল না খুব ভালো সদাগর দুঃখিত বন্ধু ও আমার ছেলে আমি ওকে তোমার হাতে তুলে দিতে পারবো না মিথ্যে তুমি আমায় কথা দিয়েছিলে শোনো বন্ধু যদি অনুমতি দাও আমি তাহলে তোমাকে একটা উপায় বলতে পারি বামন এবং বাবা ও ছেলে মিলে একমত হয়ে সিদ্ধান্ত নিল যে হেজেলকে একটা নৌকতে বসিয়ে তার বাবা সমুদ্রের জলে ভাসিয়ে দেবে সমুদ্রের ঢেউ ঠিক করবে সেই নৌকা আর হেজেলের ভাগ্যে কি আছে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জলের প্রচন্ড তোড়ে নৌকা উল্টে গেল সদাগর ছেলেকে হারাবার দুঃখে ভিঙে পড়ল বামন প্রতিশোধ নিতে পেরে খুশি হল দুজনেই তখন সেখান থেকে চলে গেল এদিকে যুবক হাইজেল নৌকা নিয়ে ভেসে থাকায় প্রাণী বেঁচে গেল কয়েকদিন পর নৌকা এসে থামল এক অদ্ভুত সৈকতে সেখানে আছে এক বিরাট প্রাসাদ আর সুবর্ণ পর্বত যুবক হেজেল প্রাসাদে প্রবেশ করে দেখল যে সেখানে কেউ নেই নিমেষে তার সব খুশি উধাও হয়ে গেল প্রতিটি আজ আমি সাপ আর এই অভিশাপ থেকে মুক্ত হতে গেলে তোমাকে বারো জন লোকের প্রহার সহ্য করতে হবে যারা রাতের অন্ধকার এখানে আসে তিন রাত যদি তুমি এই প্রহার সহ্য করতে পারো তাহলে পরে অভিশাপ কেটে যাবে আর আমি আবার মানুষ রূপ ফিরে পাবো তখন তোমাকে সুস্থ করে তুলব আর তারপরে আমি তোমাকে বিয়ে করব। আর আমরা রাজা ও রানী হয়ে এই সুবর্ণ পর্বতে শান্তিতে আমরা রাজত্ব করব। রাজি সেই লোকগুলোই সে তোমার প্রকার করে কেটে যায় রাজকুমারী রূপ ফিরে পায় ও হেজেলকে সুস্থ করে তোলে দুজনে বিয়ে করায় সবকিছু ফিরে আসে তাদের একটা ফুটফুটে ছেলেও হয় शर्त देखे और कथा फैजल राजी है रानी চোখ বন্ধ করে আংটির কাছে জানায় সে করার পর বাবার বাড়িতে যাওয়ার অনুমতি পায় বাবাকে খুঁজে পেয়ে তাকে বলে বাবা চিনতে পারছ না আমি আমার ছেলে তো বহু বছর আগে মারা গেছে আমি নিজের চোখে দেখেছি বাবা এই দেখো আমার জন্মদাগ আমি তোমার ছেলে আইজল আর এখন আমি এক দূর দেশের রাজা আমার একজন রানী আছে এবং সন্তান তুমি আমার ছেলে কিন্তু তুমি তো রাজা তুমি মেষ পালুক তোমার পরিবার এখন কোথায় রানী সেখানে আসে কিন্তু সে খুবই রেগে থাকে তবু শান্ত থাকার চেষ্টা করে সে অপেক্ষা করে আইজল তাকে সমুদ্রের পারে নিয়ে যায় যেখান থেকে সে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল সে তার স্ত্রীর আঙুল থেকে আঙটি নেয় নিয়ে প্রাসাদে ফিরে আসে। ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে যে কি ঘটেছে তার মনে হয় যে বাবার কাছে ফিরে গেলে বাবা তার কথা বিশ্বাস করবে না তাই সে ঠিক করে নিজের পরিবারের কাছে ফিরে যাবার পথ খুঁজে বার করবে বহু দূরে তিনটে দৈত্য তাদের সম্পত্তি তিনটে জিনিস নিয়ে লড়াই করছিল একটা যা মানুষকে অদৃশ্য করে দেয় জুতো তলোয়ার যাকে আদেশ দিলে তার প্রভু ছাড়া বাকি সবার মন্ডু কেটে ফেলে আইসল বেশ কিছুদিন ঘুরে বেড়াবার পর এখানে এসে এই জিনিস তিনটে দেখে সে তাদের বলে যে এই ঝগড়া মিটিয়ে দেবে দৈত্যদের বোকা বানিয়ে সে বলে যে জিনিসগুলো বিচার করতে গেলে তাকে এগুলো পড়ে দেখতে হবে আর এক এক করে এগুলো পড়ে অদৃশ্য হয়ে যায় সে সুবর্ণ পর্বতের ধারে সেই সমুদ্র সৈকতে যায় দেখে এক বিরাট উৎসব চলছে সেই আলখাল্লা পরে অদৃশ্য হয়ে ভিড়ের মধ্যে মিশে গিয়ে দেখে যে রানী আর একজনকে বিয়ে করছে সে খুব রেগে যায় আইসল সে আলখাল্লা পড়ে ভোজসভায় হাজির হয় চারদিকে আনন্দ উৎসব চলছে ঠিক করে রানীকে উচিত শিক্ষা দেবে যতবার রানী খাবার খেতে যায় বা পান করতে যায় সে খাবারের প্লেট ও গ্লাস তুলে নেয় পেয়ে যায় খাবার ছেড়ে উঠে পড়ে সে নিজের ঘরে যায়। এই ঘটনার কথা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে তখন সেখানে হাইজেল আসে আর আলখাল্লা খুলে ফেলে রানী তাকে দেখে আশ্বস্ত হয় কিন্তু হায়সেল তখনও প্রচণ্ড রেগে রয়েছে সে রানীর ওপর চিৎকার করতে থাকে জিনিসপত্রে ফেলে দেয়ের মাথায় সে সবাই গিয়ে চিৎকার করতে থাকে দুবর্ণ পর্বতের নিচে রাজ্যের প্রজারা আমি ফিরে এসেছি। এখন আর এই বিয়ে হবে না কিন্তু সেখানে উপস্থিত জ্ঞানীজন ও প্রজারা তাকে দেখে উপহাস করতে থাকে প্রচন্ড রেগে গিয়ে সে তার তলোয়ার বার করে চিৎকার করে বলে যে সবার মুন্ডু কেটে ফেল আমারটা তার আদেশে তলোয়ার তাকে ছাড়া বাকি সবার এমনকি তার স্ত্রী ও পুত্রের মুন্ডুও কেটে ফেলে সে বুঝতে পারে যে কত বড় ভুল হয়েছে লোভ আর রাগের কাছে পরাজিত হয়ে তার নিজের পরিবারকে হারাতে হয়েছে কান্নায় ভেঙে পড়ে সে আর একাকি সুবর্ণ পর্বতের রাজ সিংহাসনে রাজা হয়ে বসে থাকে সমাপ্ত